আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আমরা দিন শিক্ষার যে প্রচেষ্টা আমাদের সেটাতে কি পদ্ধতি ফলো করব এটা আমি একটু ক্লিয়ার করতে চাই আমি এটার উদ্যোক্তা যারা তাদেরকে বলছিলাম যে দিন শিক্ষার ব্যাপার যখন আমরা কনসিডার করব তখন উইথ এবং ডেপথ দুটা কথা আসবে উইথ মানে আমি অনেক কিছু অনেক কটা ওয়েবসাইট অনেক কটা গ্রুপ অথবা অনেক সোর্সে একটু একটু করে হব করলাম ছোট ছোট জিনিস দেখলাম উপরে উপরে দেখলাম অনেক কিছু সম্বন্ধে আমার আইডিয়া হইলো কিন্তু আমি কোনো কিছু ভালো করে শিখলাম না এটা একটা এখনকার প্রেজেন্ট ট্রেন্ড এটা রাসুল সাহামার সাহেদের ব্যাপারগুলো ছিল ঠিক তার উল্টা তারা ছয় বছরে একটা সুরাসুরা বাকারা শিখছেন প্রতিটি আয়াত অনুধাবন করছেন আত্মস্ত করছেন এবং সেই অনুযায়ী জীবনকে চেঞ্জ করছেন বা জীবনে ধারণ করছেন এবং তারপরে অন্য অন্য এসে গেছেন সো আমরা প্রফিটিক সন্না বা সাবিদের ব্যাপারে দেখি যে তাদের ডেপথ অফ নলেজ এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল উইটদের আর আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা অনেক কিছু যেটা বললাম আর কি যে অনেক গ্রুপের অনেক কপি পেস্ট কপি পেস্ট বা ছোট ছোটো লেখা পড়ি কিছুই আমাদের ভিতরে যায় না এবং জীবন নিষ্ঠ কিছু হয় না জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি না তো ওইটা আমি প্রথমে ক্লিয়ার করে নিয়েছি যে আমি স্লোলি চেষ্টা করব শিখতে বা শিখাইতে বা সবাইকে নিয়ে শিখতে এবং ডেফথটা যেন বেশি হয় মানে যা শিখবো যেগুলো প্রায়োরিটি বেসিসে যেগুলো বেশি দরকার সেগুলো আগে শিখবো যেগুলো পরে হলে চলে সেগুলো পরে শিখব এইভাবে আমরা চেষ্টা করব যে একটা ডেফিনিট পদ্ধতি ফলো করে দিন শিক্ষা করতে রাদার দেন জাস্ট হপিং অ্যান্ড সার্ফিং যেটাকে আমরা বলি ওয়েব সার্ফিং ওয়েবসাইট টু ওয়েবসাইট অথবা গ্রুপ টু গ্রুপ বা YouTube ওয়ান ইউটিউব ক্লিপ এরকম যে চেষ্টা অনেকে করে থাকি যে এটা আজকালকার এইগুলো দেখবেন মানুষ পড়ে না মানুষ কিছু পড়তে চায় না মানুষের পড়া হচ্ছে ধরেন ফর এক্সাম্পল হানড্রেড ওয়ার্ডস কিছু তার বেশি মানুষ বিরক্ত হয়ে যে সমস্ত পোস্টগুলো আজকাল যে গ্রুপে যেগুলো দেওয়া হয় বা ফেসবুকে যেগুলো দেওয়া আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই বাট আমি বুঝি যে ফেসবুকের সাইজটা কতটুকু হয় এক সময় তো ফেসবুক দেখা যায় তো ই না থাকলেও নিজের আইডি না থাকলেও দেখা যায় এখন আর দেখা যায় না আমি বুঝি যে ওইখানে খুব অল্প অল্প পরিসরে কিছু হলে মানুষ পড়ে একটু বেশি হলে বড় হলে আর কিছু পড়ে না এটা অত্যন্ত ড্যামেজিং একটা ব্যাপার হয়েছে আমাদের জন্য মুসলিমদের জন্য বিশেষ করে যে মানুষ বিস্তারিত কিছু পড়তে চায় না ইনডেপথ কিছু পড়তে চায় না বুঝতেও চায় না এবং সেটা ইমপ্লিমেন্ট করা তো আরো দূরের কথা পরের কথা আমরা চেষ্টা করব আমরা একটু একটু করে শেখার চেষ্টা করব এবং সেগুলোর থেকে শিক্ষা নিব এবং সেগুলো লাইফে ই করার চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে যে ব্যাপারটা ব্যাপারটা আসবে যে এটা হয়তো আমার সাথে যারা পরিচিত তারা আরও অন্যখানে অন্য অন্যত্র বা অন্য অন্য আয়োজনে শুনছেন আমার এই কথাগুলা বা আমি এইভাবে কথা বলি মানে আমরা যখন আমরা কতগুলা এই অর্ডার ফলো করি তার টিপ যেটাকে বলে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা বলব এটা একটা কিছু অর্ডার ফলো করি তো প্রথমেই যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা কেন আল্লাহর আদেশ বা নিষেধ মানতে পারি না আল্লাহ যেটা আদেশ করছেন সেটা কেন আমরা পালন করতে পারি না আল্লাহ যেটা নিষেধ করছেন সেটার থেকে আমরা কেন বিরত থাকতে পারি না আমি আপনি বা সবাই অনেকেই বা অলমোস্ট অল অফ আস এটার মূল কারণটা খুঁজতে হবে যে আপনার প্রত্যেকটা মানুষের আমরা আকিদার ডেফিনেশনটা আগে বলছি বলছি কোনো কিছু সম্বন্ধে আমার বদ্ধমূল ধারণা যেটা সেটা হচ্ছে আকিদা ইসলামী আকিদার প্রাথমিক বিষয়গুলা ছয়টা আমরা বলছি আমান্তু বিল্লাহি মালায় কুতুবি রুসুল্লিজামি কদি সারি আল্লাহ ইমান আমান্তু বিল্লাহ বা মালায়িকাতেই মানে তার ফেরিস্তা বা কুতুবিহি তার কিতাব বা রসুলিহি তার রসুল মানে ইসলামের সমস্ত বিশ্বাসগুলা আল্লাহ সেন্টার মানে আল্লাহকে সেন্টার করে আরকি আল্লাহকে সেন্টার করে সমস্ত ধ্যান ধারণাগুলা কেন্দ্রে হচ্ছেন আল্লাহ তার মালায়িকা তার তার ফেরিস্তা তার রসুল তার কিতাব এভাবে যা যাবে জিনিস তাহলে আল্লাহর বিশ্বাসটা হচ্ছে সবার আগে আসে এবং বাকিটা আল্লাহর কন্টিনজেন্ট বা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট বাকি সব কিছুই বা সব ই এমনিতে আমরা জানি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সুরার রহমানের আয়ত আল্লাহ বলেন যে শুধু আল্লাহর ফেসটা থাকবে অর্থাৎ আল্লাহর জাত যেটা বা আল্লাহর সত্তা সেটা থাকবে আর কিছুই থাকবে না তো এই যে ব্যাপারটা এইখান থেকে আমরা শুরু করি আমাদের ই যে আল্লাহ বিশ্বাস থেকে আমরা শুরু করি আমাদের দিন শিক্ষার শুরুটা হবে এইখান থেকে কারণ এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ডেফিনেট উদ্দেশ্য সৃষ্টি করছেন এবং ডেফিনেট প্ল্যান আছে তার বা ডেফিনেট নিয়ম উনি ই করছেন সুতরাং আল্লাহকে জানা বা আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা ইতি দিয়ে আমরা শুরু করি তো যে কথা বলতেছিলাম সেটা ফিরে যায় যে কেন আমরা আল্লাহর একটা আদেশ পালন করতে পারি না অথবা একটা নিষেধ মানতে পারি না এই বদ্ধমূল ধারণা যেটা বললাম প্রথমে বদ্ধমূল ধারণা বা আকি যেটা বলতেছি বললাম আগে আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাসটা কতটুকু সলিড বা কতটুকু নিরঙ্কুশ বা কতটুকু ভেজাল মুক্ত তার উপর ডিপেন্ড করবে আমরা বা কতটুকু আমরা এটাকে মানে রিয়েলিটি যেটাকে বলে মানে রিয়েলিটি মনে করি এটা আল্লাহকে আমরা দেখি না এটা আসলে অ্যাসেস করা একটা ব্যাপার আছে এখানে আমরা নিজেদের অন্তরের তাকে দেখবো যে আসলে আমরা আল্লাহতে বিশ্বাস করি কিনা বা করলে কতটুকু করি কতটুকু রিয়েল মনে করি তাকে তার কথাগুলাকে কতটুকু রিয়েল মনে করি তার ধর ধুলা শাস্তির ধরেন আল্লাহটুকু রিয়েল মনে করি অথবা তাকে মান্য করার জন্য যে যে পুরস্কার বা যে রেওয়ার্ড বলছেন ওইটাকে কতটুকু রিয়েল মনে করি আসলে কি আমরা আল্লাহ এবং আখাতে বিশ্বাস করি কিনা এটা একটা একটা আহ ম্যাস করা উচিত প্রত্যেক মানুষের নিজেকে আমরা যদি যে কোনো কাজ ছোট থেকে ছোট বড়ো থেকে বড়ো জীবনে আমি যত কাজ করি প্রত্যেকটা কাজ কিন্তু আমরা বিশ্বাস অনুযায়ী করি জাস্ট ফর এক্সাম্পল আমরা ফুটানো পানি খাই বা ফিল্টার পানি খাই কেন আমরা বিশ্বাস করি যে আপনার যদি আমি কন্টামিনেটেড পানি খাই তাহলে হবে আমি আমি ধরে ঠান্ডায় বাইরে চলতে চাই না হাঁটি না আমি মনে করি যে আমার ঠান্ডা লাগবে আমি সাপ নিয়ে খেলা করি না আমি মনে করি সাপ আমাকে কামড় দিলে আমি মারা যাব এভাবে দেখবেন আমরা যা করি অথবা যা করার থেকে বিরত থাকি প্রত্যেকটা জিনিসের পিছনে আমাদের একটা বিশ্বাস আছে সেই বিশ্বাসটা আমাদেরকে চালিত করে সেই অনুযায়ী আমরা কাজটা করি তাহলে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা আমরা মানি না যখন তখন বুঝতে হবে যে আমাদের বিশ্বাসটা ঠিক যেমন হওয়া উচিত তেমন না অথবা আল্লাহ যেটা আদেশ করছেন সেটা যখন আমরা মানি না বা সেই কাজটা করি না তখন বুঝতে হবে আল্লাহকে আমরা ঠিক ওইভাবে বিশ্বাস করি না যেভাবে বিশ্বাস করা উচিত অথবা রিয়েলিটি মনে করি না আমাদের দিন শিক্ষার ই আমরা আরো কথা বলবো এখান থেকে শুরু হবে কোন একটা আয়াত আছে যেসলিমন সুরা আলিমরান একশো দুই নম্বর আয় এখানে আল্লাহ বলতে স্যারুল্লাহাহি যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখানে এই সেকেন্ড পার্টটার ট্রান্সলেশনটা সুন্দর হয় না আমি আরও অনেক অনেক হালাকাটি বলছি আপনাদের বলতেছি এখানে আসলে আন্ত মুসলিম মানে এটা বোঝানো হচ্ছে যে যখন মারা যাবা তখন মুসলিম অবস্থায় থাকে এই কথাটা বলা হচ্ছে এটা হাল বলি আমরা মানে তোমার হালটা যেন মুসলিমের হাল থাকে অর্থাৎ তুমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে মনে হয় যে একটু অন্যরকম একটা সেন্স আসে তো এটা আপনার আল্লাহ বলছেন আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এখানে আমাদের চিন্তার অবকাশ আছে কেমন ভয় করা উচিত আল্লাহকে আল্লাহ কেন এই কথাগুলো বলতেছে আর এটারই একটা বিকল্প বলতে পারতাম আমরা মানে আজকে যেইভাবে আমরা কথাগুলো শুরু করছি যে আল্লাহকে আমাদের এমনভাবে বিশ্বাস করা উচিত আল্লাহকে এমনভাবে বিশ্বাস করবো যেমন বিশ্বাস করা উচিত এমনভাবে বিশ্বাস যেন করি যেমন বিশ্বাস করা উচিত কেমনভাবে বিশ্বাস করা উচিত সেটা রাসুল সালাম একটা হাদিস থেকে আসতে যেখানে বলতেছেন যে তুমি এইভাবে এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখো আর যদি তুমি আল্লাহকে নাও দেখো জেনে নাও যে আল্লাহ তোমাকে দেখতেছেন বা জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন তাহলে আল্লাহকে আমাদের আমরা যদি সারাক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেজেন্সে আছি আমরা এটা যদি মনে করতাম আমরা বা আল্লাহর দৃষ্টির সামনে আসে বা আল্লাহর জ্ঞানের সামনে আসে সত্যি যদি এটা মানে মনে প্রাণে ধারণ করতে পারতাম তাহলে আমরা অনেক খারাপ কাজ করতে পারতাম না কিন্তু আমরা আসলে সেভাবে আল্লাহকে বিশ্বাস করি না এটা হয়তো সহজও করতে গেলে অনেক মানে কালচার কর বা মানে প্র্যাকটিস করার ব্যাপার আছে অনেক কালচার করার ব্যাপার আছে জিনিসগুলাকে মানে কি বলবো মানে জিনিসগুলো নিয়ে অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে জিনিসগুলোকে নিয়ে অনেক আপনার প্রতিনিয়ত রিফ্লেক্ট করার ব্যাপার আছে যেটা আমরা বলি রিফ্লেক্ট অনুধাবন করার ব্যাপার আছে বা চিন্তা করার ব্যাপার আছে আফ তা পেলুন আল্লাহ যে কোরআনে বলছেন যে তারা কি রিফ্লেক্ট করে না তারা কি ভাবে না এই ভাবার ব্যাপার আছে আমাদের তো সেই সময় নাই ভাববো কী নিয়ে মানে আল্লাহকে নিজে ভাববো তার সময়ও আমাদের নাই জীবনটা এতই ব্যস্তবাই তো আমরা আজকে শুরু করলাম এখানে আমরা অনওয়ার্ড আরও অন্য কথা বলবো ইনশাল্লাহ আজকের জন্য এইটুকুই থাক রোজ একটু একটু করে আমরা চেষ্টা করব বলতে এবং রোজ आ, एक धाराकिकता बजाय रखबोटे आत्स्त कर चेष्टा करशाला वरह वह